কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র হবে নাই বা কেন গঙ্গার হাওয়া খাওয়া দাওয়া দারুণ সানসেট দৃশ্য সবই তো পাওয়া যায় এই একটা স্পট থেকে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই প্রিনসেপটা কে আজকে তাহলে এই আশ্চর্য মানুষের গল্পটি আপনাকে বলি को हुँ। हुँ। हुँ। टीवी ए, शाहे बम्रा देखे जरा भारतीय घेन्ना কিন্তু এটাও ঠিক যে এমন সাহেবও ছিলেন যাদের এই দেশ এই দেশের সংস্কৃতি এবং ইতিহাস সম্বন্ধে গভীর শ্রদ্ধা ছিল তাদের মধ্যে একজন জেমস প্রিন্সেপ জন্ম বিশে অগস্ট সতেরোশো বাবা জন ছিলেন ভারতে ইন্ডিগো প্লান্টার মানে নীলকর সাহেব মাত্র কুড়ি বছর বয়সে কলকাতায় চলে আসেন মিন্টে চাকরি পেয়ে প্রিন্সেপ সেখানে তিনি ছিলেন অ্যাস এ মাস্টার মানে সোনা আর কয়েন টেস্ট করাই ছিল তার কাজ কিন্তু তা কি হবে অন্য তার এবং ইন্ডিয়াতে থাকতে থাকতে তিনি নানান বিষয় কাজ শুরু করেন ম্যাপ খুব ভালো বানাতে পারতেন প্রিন্সেপ বেনারসে থাকতে থাকতে গোটা শহরের একটা ম্যাপই বানিয়ে ফেললেন ভালো ছবি আঁকতেন গুচ্ছ গুচ্ছ ভারতীয় মনুমেন্টে স্কেচ করে ফেললেন কুষাণ যুগের বিস্তর কয়েন জমিয়েছিলেন এবং সেই নিয়ে লেখালেখিও করেছিলেন তবে জেমস প্রিনসেপটির জন্য সব থেকে বেশি আমাদের মনে রাখা উচিত সেটা শুরু থার্ড সেঞ্চুরি বিসি দিকে যুদ্ধ করে কলিঙ্গ একটি রাজ্য দখল করতে গিয়ে যুদ্ধক্ষেত্রে রক্তের স্রোত দেখে ভারতের এক মহান সম্রাটের মনোভাব পাল্টে যায় হিংসার রাস্তা ত্যাগ করে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বাকি জীবন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য নানান কাজ করেন এই সম্রাটের নাম অশোক এবং তিনি নিজের বক্তব্য ভারতের নানান জায়গায় পাথরের স্তম্ভের ওপর খোদাই করে লিখিয়ে রেখেছিলেন যে ভাষাতে এই লেখাগুলো সেটাকে বলে ব্রাহ্মী স্ক্রিপ্ট আর সেই ব্রাহ্মী স্ক্রিপ্টের ট্রান্সলেশন প্রথম করেন জেমস প্রিন্সেপ। এই যে আমরা বলি অশোকাদ গ্রেট কেন গ্রেট কতটা গ্রেট কিছুই আমরা জানতে পারতাম না যদি জেমস প্রিনসেপ না থাকতেন তবে এই যে এত বিষয়ে কাজ তার জন্য রাত দিন এক করে তাকে লেখাপড়া করতে হতো আর সেই লেখাপড়াই হলো প্রিন্সেপের কাজ কলকাতায় কাজ করতে করতে ঘন ঘন মাথা ব্যথা শুরু হয় তার শরীর খারাপ হতে থাকে বোনের কাছে ইংল্যান্ডে ফিরে যান তিনি আর সেখানে কলকাতায় তার অনুরাগীরাই পয়সা জমা করে তার জন্য এই মনিমেন্ট তৈরি করেন একটা প্রশ্ন অবশ্য থেকেই যাচ্ছে প্রিন্সেপ ঘাট ঘাট কি করে কারণ নদী তো অনেক দূরে আসলে প্রিন্সেপ ঘাট যখন তৈরি হয়েছিল তখন নদী কলকাতার আরো কাছে ছিল এখন যেখানে স্ট্র্যান্ড রোড সেখানে এক সময় ছিল গঙ্গা আর গঙ্গা অব্দি পাথরের ছিল প্রিন্সেপ ঘাটে। যখন সম্রাট অশোকের নাম শুনবেন একবার জেমস প্রিন্সেপের কথা মনে করবেন কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এই আরো শুনতে এবং আরো জানতে লগ করুন আমাদের ওয়েবসাইটে रेडियो मिर्ची डट कम स्लैश कलकता अथवा मैं दीपर फेसबुक पेजे फेसबुक डट कम स्लैश मिर्ची दीप